বিবাহের একটি সন্ন্যত হচ্ছে অলিমা এটা কি বরের পক্ষ থেকে কন্যের পক্ষকে দাওয়াত করে খাওয়ানো এই অলিমার সন্ন্যত তরিকা দয়া করে জানাবেন অলিমা ছেলের পক্ষ থেকে জি বরের পক্ষ থেকে অলিমা হবে এবং অলিমা যে বর বরের আশেপাশে যত লোকে দাওয়াত দিতে পারে তার পক্ষে সম্ভব খাওয়াবে যত লোক জনকে দাওয়াত দিতে পারবে সচ্ছল অসচ্ছল গরিব দুঃখী সুখী সবাইকে দাওয়াত দিবে নাবি করিম বলেছেন শারু তো আমেত আমলিমা ওই অলিমা হচ্ছে জঘন্য অলিমা যাতে ইউদ্ যদি পয়সাওয়ালা দের কে ডাকা হয় শুধু আর গরিবদের দাওয়াত না করা হয় তাহলে হচ্ছে জঘন্য অলিমা তাহলে গ্রামবাসী গরিব দুঃখী সুখী সবকে ডাকবেন শুধু চেহারা দেখে দেখে পয়সা দেখে দেখে ডাকবে না কারণ আমাদের সাথে আবার এখন হোটেল সিস্টেম করেছে তাই না কি কি পাচ্ছে টেবিলে বসে বসে লিখছে কত টাকা দিল কি গিফটটা দিয়ে গেল আর কে দিল না ওই লিস্ট রাখলো লিস্টটা রাখলো যাতে করে আগামীতে ওদের বাড়িও যদি দাওয়াত হয় তাহলে ও যেমন পরিমাণে দিয়েছে পরিমাণ আমিও দেব শুরু করেছে না করে নি হোটেল এই তোমার এই অলিমা নয় এটি অলিমা নেই অলিমা আল্লাহর খাওয়াইতে হবে এবং এটি হচ্ছে মুসলিম ভাইদের এলাকার মুসলিম ভাইদের হক বরের ওপর যথাসাধ্য হবে যতটা তার পক্ষে সম্ভব এবং এই অলিমার স্বর্ণ তরিকা হচ্ছে যেই দিন আহ বর কন্যের দেখা সাক্ষাৎ হবে যেই দিন বাসর হবে সেই দিন সকাল বলে যে রাতে বাসর হবে বা যেই দিনে বাসর হবে সেই দিনে বা সেই রাতে সকালে অলিমা দেওয়া হচ্ছে সুন্নাত ।